একাত্তরের পঁচিশে মার্চের সেই রাত অপারেশন সার্চ লাইটের নামে পাকিস্তানি আর্মি যখন মানে ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ল ঠিক তখন থেকে কিন্তু আমাদের মুক্তির লড়াইটা দানা বাঁধতে শুরু করে একদম আজ আমরা কোনও মোটা দাগের ইতিহাস বই নিয়ে বসিনি আমাদের হাতে আছে দেবেশ চন্দ্র শানলাল নামে একজনের স্মৃতিকথা তিনি তখন সবে অষ্টম শ্রেণীতে পড়েন ভাবুন সেই বয়স্বেই যুগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে আর এখানেই এই স্মৃতিকথাটা আর ১০টা যুদ্ধের ইতিহাস থেকে আলাদা হয়ে যায় ঠিক এটা শুধু ঘটনা বর্ণনা করে না ঘটনার পেছনের মানুষটার মানে ওই কিশোরের মনের ভেতরে আমাদের নিয়ে যায় আমরা দেখব কিভাবে দেশের সংকটময় মুহূর্তে একজন কিশোরের ব্যক্তিগত ভয় সাহস আর সিদ্ধান্ত একটা গোটা জাতির ইতিহাসের অংশ হয়ে ওঠে আমাদের আজকের আলোচনার লক্ষ্য সেটাই এই স্মৃতিকথাকে ধরে একজন সাধারণ স্কুল ছাত্রের চোখে যুদ্ধটাকে দেখা তার যোদ্ধা হয়ে ওঠার ভেতরের গল্পটা বোঝা হ্যাঁ এটা শুধু তার একার গল্প নয় এটা সেই সময়ের হাজারো কিশোরের না বলা কথা তাহলে চলুন সেই সময়টাতেই ফেরা যাক পঁচিশে মার্চের পর পাকিস্তানি বাহিনী সারা দেশে নিজেদের ক্যাম্প বানাচ্ছে আর তাদের সঙ্গে হাত মেলাচ্ছে এ দেশীয় দর্শররা জামায়াতে ইসলাম বা মুসলিম লীগের মতো দলগুলোর সমর্থকেরা হ্যাঁ রাজাকার আলবদর আল শামস বাহিনী তৈরি করে তারা যে কি পরিমাণ লুটতরাজ অগ্নিসংযোগ আর অত্যাচার চালিয়েছিল তা তো আমরা সবাই জানি এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে এই দেশীয় দোষরদের ভূমিকাটা ছিল সাংঘাতিক পাকিস্তানি আর্মি তো এদেশের পদঘাট মানুষজন কিছুই চিন্ত না ঠিক এই রাজাকার বা শান্তি কমিটির লোকেরাই তাদের পদ দেখিয়ে নিয়ে যেত মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিত এই বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু যুদ্ধটা আরও বেশি ভয়ঙ্করার জটিল হয়ে উঠেছিল মানে বাইরের শত্রুর পাশাপাশি ঘরের শত্রুর সঙ্গেও লড়াই একদম কিন্তু এই বিভাজনের অন্ধকারের মধ্যেও সম্প্রীতির এমন কিছু আলো জ্বলেছিল যা ভাবলে অবাক হতে হয় দেবেশ তার স্মৃতিকথায় গ্রামের যে ছবিটা এঁকেছেন তা অবিশ্বাস্য আচ্ছা তার গ্রামের মুসি প্রতিবেশীরা যেভাবে হিন্দু পরিবারগুলোকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন তা এক কথায় অসাধারণ গ্রামের মুসলিম নেতারা সবাইকে ডেকে ঘোষণা দিয়েছিলেন এই গ্রামের হিন্দুরা আমাদের আমানত এই আমানত শব্দটা কিন্তু খুব শক্তিশালী খুবই এটা শুধু সুরক্ষার একটা প্রতিশ্রুতি নয় এর মধ্যে একটা পবিত্র দায়িত্ববোধ জড়িয়ে আছে হুম এটা আমাদের শেখায় যে রাষ্ট্রীয় পর্যায়ে যখন ধর্মকে ব্যবহার করে বিভেদ তৈরির চূড়ান্ত চেষ্টা চলছে হ্যাঁ তৃণমূল পর্যায়ে মানুষের হাজার বছরের সামাজিক বন্ধনগুলো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল এই সম্প্রীতি কোনও আরোপিত আদর্শ ছিল না এটাই ছিল গ্রামের আসল শক্তি শুধু তাই নয় হিন্দু পরিবারগুলো দেশ ছাড়ার সময় তাদের সোনাদানা টাকা পয়সা এমনকি ঘরের মূল্যবান জিনিসপত্র সব মুসলিম প্রতিবেশীদের কাছে রেখে গিয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর তারা যখন ফিরে আসে প্রতিটা জিনিস অক্ষত অবস্থায় ফেরত পায় এই বিশ্বাসটাই তো ছিল মুক্তিযুদ্ধের অন্যতম ভিত্তি অবশ্যই এমন একটা পরিবেশেই অষ্টম শ্রেণীর ছাত্র দেবেশ মুক্তিযুদ্ধে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলে কিন্তু কাজটা সহজ ছিল না পরিবারকে কিছুই জানায়নি গোপনে হ্যাঁ গোপনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল যাওয়ার আগে শুধু মায়ের জন্য একটা চিরুকুট রেখে যায় তাতে লেখা ছিল মা প্রণাম নিও আমি মুক্তিযুদ্ধে গেলাম অপরাধ ক্ষমা করিও উহ আশীর্বাদ করিও আমি যেন বিজয়ী হয়ে তোমাদের কাছে ফিরে আসতে পারি একজন কিশোরের মনস্তাত্ত্বিক অবস্থাটা কিন্তু বেশ জটিল এটা শুধু দেশপ্রেম আর ভয়ের লড়াই না মনোবিদ্যানে একটা কথা আছে দ্য কল টু অ্যাডভেঞ্চার বা মানে দুঃসাহসিক কাজের প্রতি আকর্ষণ আচ্ছা কৈশোরে তরুণেরা নিজেদের প্রমাণ করতে চায় একটা বড় কোনো উদ্দেশ্যের অংশ হতে যায় দেবেশের ক্ষেত্রে মুক্তিযুদ্র ছিল সেই কল পরিবার ছেড়ে যাওয়ার ভয়টা বাস্তব কিন্তু সেই আহ্বানের টানটা ছিল আরও অনেক বেশি শক্তিশালী আর সে চলে যাওয়ার পর তার পরিবারে যে ঝড় বয়ে গিয়েছিল তা ভাবলেও কষ্ট হয় দেবেশকে খুঁজতে তার বড় দাদা আর ছোট ভাই বেরিয়েছিল ও ফেরার পথে শাহজাদপুরের কর্তোয়া নদীতে তাদের নৌকা ডুবে যায় ছোট ভাই সাঁতার জানত কিন্তু দাদা জানতেন না তখন ছোট ভাইটা চিৎকার করে বলছিল আমি সাতার জানি আমার বড় দাদাকে বাঁচান কি ভয়ঙ্কর কোনো মতে সেবার তারা বেচে ফেরেন পরিবারের এই ভয়াবহ বিপদের কথা না জেনেই দেবেশ কিন্তু তার লক্ষ্যে অটুট ছিল আর সেই জন্যই সে দেখা করে তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য বা এমপিএ অব্দুর রহমানের সাথে কিন্তু ওর বয়স এত কম দেখে তিনি প্রথমে ওকে নিতেই রাজি হননি এটাই স্বাভাবিক একটা বাচ্চা ছেলে কিন্তু দেবেশের জেদ আর কান্নাকাটির কাছে হাড় মেনে তিনি শেষ পর্যন্ত ওকে দলে নিতে বাধ্য হন মানে ওর ভেতরে জেদটা তিনি দেখতে পেয়েছিলেন হ্যাঁ এরপর শুরু হয় ভারত পর্যন্ত এক লম্বা আর সাংঘাতিক ঝুঁকিপূর্ণ যাত্রা রাতের অন্ধকারে লুকিয়ে পদ্মা নদী পার হয়ে তারা পৌঁছায় পশ্চিমবঙ্গের জলঙ্গি বর্ডারে আচ্ছা কিন্তু কামারপাড়া ইউথ ক্যাম্পে গেলে আবার সেই একই সমস্যা বয়স্কম ওকে ভর্তি করা হলো না সেই সময়টার কথা একটু ভাবা দরকার লাখ লাখ শরণার্থী সীমান্ত পার হয়ে ভারতে ঢুকছে তাদের জন্য ক্যাম্প তৈরি করা খাবার দেওয়া চিকিৎসার ব্যবস্থা করা এটাই একটা বিশাল কর্মযজ্ঞ ঠিক তার উপর মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের জন্য আলাদা ক্যাম্প স্থাপন করা ভারত সরকার তখন এক অবিশ্বাস্য চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছিল তার যাত্রাপথ একটা ঘটনা ঘটে যেটা শুনে আমি ব্যক্তিগতভাবে বেশ অবাক হয়েছি ট্রেনে সে ব্লাকিটিকিটে ধরা পড়ে ওহ টিকিট চেকার যখন তার নাম জিজ্ঞেস করলেন সে উত্তর দিল জয় বাংলা বা আর সঙ্গে সঙ্গে অফিসাররা বুঝে যান যে সে বাংলাদেশ থেকে আসা শরণার্থী তাকে কোনো জরিমানা ছাড়াই ছেড়ে দেওয়া হয় এই ছোট ঘটনাটাই আসলে প্রমাণ করে সাধারণ ভারতীয়রা তখন আমাদের মুক্তি সংগ্রামকে কতটা সমর্থন করত একদম শেষ পর্যন্ত অধ্যাপক আবুসাইদের চেষ্টায় সে ট্রেনিং ক্যাম্পে ভর্তি হওয়ার সুযোগ পায় তাকে পাঠানো হয় দার্জিলিংয়ের পানিঘাটা ট্রেনিং ক্যাম্পে পানিঘাটা হ্যাঁ সেখানে থ্রি রাইফেল লাইট মেশিন গান বা এলএমজি গ্রেনেড মর্টার এইসবের উপর একুশ দিনের একটা কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণগুলো কিন্তু শুধু অস্ত্র চালানো শেখা ছিল না শারীরিক আর মানসিকভাবে একজন সাধারণ কিশোরকে পেশাদার সেনার মতো তৈরি করার একটা প্রক্রিয়া ছিল এটা ঠিক তাদেরকে এমন একটা অসম যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছিল যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু ওত পেতে থাকত প্রশিক্ষণের প্রথম দিন শেখ ক্যাপ্টেন ডিএস ভিলোন তাদের একটা অসাধারণ ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন আপনারা বীর আপনাদের দেশ আপনাদেরই স্বাধীন করতে হবে আমরা শুধু মানবিক সহায়তা প্রশিক্ষণ আর অস্ত্র দেব যে বাবা মায়েরা দেশের জন্য নিজেদের সন্তানদের যুদ্ধে পাঠিয়েছেন তাদের আমি স্যালিউট জানাই এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা শুধু একটা ভাষণ নয় এটা একটা কৌশলগত বার্তাও ভিলন বুঝিয়ে দিচ্ছেন যে এটা বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই ভারত শুধু সহায়তাকারী হ্যাঁ এই বার্তাটা ওই তরুণ যোদ্ধাদের আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল তারা বুঝতে পারছিল লড়াইটা তাদের নিজেদেরই জিততে হবে তবে ট্রেনিং ক্যাম্পের জীবন সবসময় কঠিন ছিল দেবেশ তার স্মৃতিকথাই লিখেছেন এক রাতে তাঁবুর ভেতরে শুয়ে পরিবারের কথা ভেবে তার খুব কান্না পাচ্ছিল আহা। তখন ট্রেনিংয়ের কোয়ার্ডিনেটর এসে তাকে সান্তনা দেন সাহস যোগান যুদ্ধের প্রস্তুতির মাঝেও এই মানবিক মুহূর্তগুলোই তাকে শক্তি জগিয়েছে প্রশিক্ষণ শেষে তাকে তার মুক্তিযোদ্ধা হিসেবে একটি পরিচয় নম্বর দেওয়া হয় এফএফ নং অর্থাৎ ফ্রিডম ফাইটার নম্বর চার একটা নতুন পরিচয় একদম প্রশিক্ষণ শেষে একটা থ্রি রাইফেল এক বেল্ট গুলি আর একটা হেলমেট এই টুকুই সম্বল এটা নিয়েই দেশের মাটিতে ফেরার প্রস্তুতি আবার সেই ঝুঁকিপূর্ণ যাত্রা হ্যাঁ আসাম হয়ে যমুনার চরে মুক্তাঞ্চলে পৌঁছাতে তাদের চার দিন লেগেছিল সেই নৌকা যাত্রার অভিজ্ঞতাটা ছিল ভয়াবহ বাহাদুরাবাদ ঘাটের কাছে পাকিস্তানি বাহিনীর সার্চলাইটের আলো যখন তাদের নৌকার ওপর এসে পড়েছিল তখন তো প্রায় ধরাই পড়ে গিয়েছিল আর কি আর এই সময়টাতেই গেরিলা যুদ্ধের আসল প্রয়োগ শুরু হয় হিট অ্যান্ড রান অর্থাৎ অতর্কিতে আক্রমণ করে দ্রুত পালিয়ে যাওয়ার কৌশল ঠিক এর মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানি বাহিনীকে সব সময় একটা আতঙ্কের মধ্যে রাখা তারা যেন কখনো স্থির হয়ে বসতে না পারে সব সময় যেন তাদের মনে হয় আক্রমণটা যে কোনও মুহূর্তে যে কোনও দিক থেকে হতে পারে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হ্যাঁ এই মনস্তাত্ত্বিক চাপটা তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য খুব জরুরি ছিল আর এর মধ্যে দেবেশের গ্রুপের একটা অসাধারণ নীতির কথা জানা যায় তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিল আমরা আমাদের দেশি কোনো ভাইকে হত্যা করব না বলেন কি অর্থাৎ যারা রাজাকার বা শান্তি কমিটিতে যোগ দিয়েছে তাদের সরাসরি হত্যা না করে বুঝিয়ে স্বাধীনতার পক্ষে আনার চেষ্টা করা হত এটা কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে এক অবিশ্বাস্য নৈতিক অবস্থান যখন শত্রুমিত্রের বিভাজনটা খুব স্পষ্ট তখন বিপদগামী দেশীয়দেরও শত্রু না ভেবে সুধরানোর সুযোগ দেওয়ার চিন্তাটা হ্যাঁ এই কিশোর কিশোরযোদ্ধাদের পরিণত মানসিকতার পরিচয় দেয় এটা শুধু মানবিকতা নয় এটা একটা দীর্ঘ মেয়াদী রাজনৈতিক প্রজ্ঞাও বটে তারা বুঝতে পেরেছিল দেশ স্বাধীন হওয়ার পর এই মানুষগুলোকে নিয়েই তো থাকতে হবে কিন্তু এই সব কিছুর মাঝে মুক্তিযোদ্ধাদের দৈনন্দিন জীবন ছিল অকল্পনীয় কষ্টের নিরাপদ আশ্রয়ের অভাব খাবারের কোনও ঠিক নেই মশারির অভাবে মশার কামড় সহ্য করা এগুলো ছিল রোজকার ঘটনা হ্যাঁ রাতে পালা করে পাহারা দিতে হতো। কারণ যে কোনো মুহূর্তে পাকিস্তানি বাহিনী বা রাজাকাররা আক্রমণ করতে পারত একটা মুহূর্তের জন্য স্বস্তি ছিল না এই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা লড়াই চালিয়ে গেছে শুধুমাত্র দেশের প্রতি ভালোবাসা আর স্বাধীনতার স্বপ্নকে পুঁজি করে আর কিছু কিন্তু তাদের ছিল না প্রশিক্ষণ আর গেরিলা কৌশল তো হল কিন্ত্ত একজন যোদ্ধার আসল পরীক্ষা তো হয় সরাসরি লড়াইয়ে তাই না অবশ্যই স্মৃতি কথায় এমন কিছু সম্মুখ যুদ্ধের কথা আছে যা শুনলে গায়ে কাটা দেয় এর মধ্যে প্রথম বড় অপারেশন ছিল চব্বিশে অক্টোবর বেলকুচি থানা আক্রমণ থানা আক্রমণ হ্যাঁ পরিকল্পনা ছিল থানা আর স্থানীয় মুসলিম লীগ নেতার বাড়িতে একযোগে হামলা করা কিন্তু আমার একটা প্রশ্ন আছে থানা আক্রমণ করাটা তো অস্ত্রশস্ত্র দখলের জন্য একটা কৌশলগত পদক্ষেপ ছিলই কিন্তু এর বাইরে সাধারণ মানুষের মনের কি ধরনের প্রভাব ফেলেছিল বিরাট প্রভাব ফেলেছিল এটা ছিল একটা বিরাট মনস্তাত্ত্বিক বিজয় যখন সাধারণ মানুষ দেখল যে একদল মুক্তিযোদ্ধা এসে পাকিস্তানি প্রশাসনের প্রতীক অর্থাৎ থানা দখল করে নিচ্ছে তখন তাদের মনে সাহস ফিরে আসে তারা বুঝতে পারে যে প্রতিরোধ সম্ভব একদম ওই যুদ্ধটা প্রায় এক ঘন্টা ধরে চলেছিল দেবেশের হেলমেটে দুটো গুলিও লেগেছিল ও শেষ পর্যন্ত পাকিস্তানি পুলিশ আর রাজাকাররা থানা ছেড়ে পালিয়ে যায় কিন্তু এই যুদ্ধের সবচেয়ে অবাক করা ঘটনাটা ঘটেছিল শেষে তাই না হ্যাঁ আটক হওয়া দুজন সাধারণ রাজাকারকে দেবেশের অনুরোধে ছেড়ে দেওয়া হয় আচ্ছা সে যখন জানতে পারে যে তারা শুধু পেটের দায়ে চাকরির জন্য রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিল এবং কারও কোনো ক্ষতি করেনি তখন সে কমান্ডারকে অনুরোধ করে তাদের মুক্তি দেয় এটা অবিশ্বাস্য যুদ্ধের ময়দানে যেখানে জীবনমৃত্যুর কোনো ঠিক নেই সেখানে একজন কিশোর শত্রুপক্ষের সাধারণ সদস্যের প্রতি এই সহানুভূতি দেখাচ্ছে এটা আমাদের যুদ্ধ নিয়ে প্রচলিত ধারণাগুলোকেই চ্যালেঞ্জ করে এটা প্রমাণ করে তার লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না ছিল একটা অন্যায়ের ব্যবস্থার বিরুদ্ধে এরপর তারা কালিয়া হরিপুরে মাইন দিয়ে একটি ট্রেন উড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু মাইনের তার ছিড়ে যাওয়ায় সেই চেষ্টাটা সফল হয়নি আচ্ছা এরপর পাঁচই নভেম্বর কল্যাণপুর গ্রামে তারা যখন বিশ্রাম নিচ্ছিল তখন পাকিস্তানি মিলিশিয়া আর রাজাকাররা তাদের ওপর অতর্কিত আক্রমণ করে মাসঝাড়ের আড়ালে পোজিশন নিয়ে প্রায় এক ঘন্টা যুদ্ধ করে সেদিনও তারা বিজয় লাভ করে কিন্তু তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা ছিল ডিসেম্বরে হ্যাঁ তেরোই ডিসেম্বর ধিতপুরে যুদ্ধের প্রায় শেষ পর্যায়ে টাঙ্গাইল থেকে পাকিস্তানি সেনাদের একটা প্লাটুন পিছু হোটে পালাচ্ছিল তাদের সাথেই এই যুদ্ধটা হয় আর এই শেষের দিকের যুদ্ধগুলোই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী কারণ ডিসেম্বর মাসে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারছিল যে তাদের পরাজয় নিশ্চিত তখন তারা আরও মরিয়া আর হিংস্র হয়ে উঠেছিল ঠিক তাই ধীতপুরের যুদ্ধটা ছিল তেমনই এক মরণপন্ন লড়াই একাধিক মুক্তিযোদ্ধা গ্রুপ একসাথে হয়ে এই যুদ্ধে অংশ নেয় এই যুদ্ধেই তাদের দলের দুজন সহযোদ্ধা আব্দুল খালেক এবং আমজাদ হোসেন শহীদ হন সারা রাত ধরে যুদ্ধ চলে ভোরের দিকে পাকিস্তানি সেনারা পালিয়ে যায় এই যুদ্ধেও দেবেশের হেলমেটে আবার দুটো গুলি লাগে কিন্তু সৌভাগ্যক্রমে সে বেঁচে যায় অবিশ্বাস্য এরপর আসল সেই মাহেন্দ্রক্ষণ ১৬ ডিসেম্বর তারা খবর পেল দেশ স্বাধীন হয়ে গেছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে কিন্তু দেবেশের যুদ্ধ হয়নি। না তার কাঁধে তখন নতুন এক দায়িত্ব ভারতের শরণার্থী শিবিরে থাকা তার পরিবারকে খুঁজে বের করা আঠারোই ডিসেম্বর কমান্ডারের কাছ থেকে ছুটি নিয়ে সে ভারতের উদ্দেশ্যে রওনা হয় আর অবশেষে বহু খোঁজাখোঁজির পর পরিবারের সাথে তার পুনর্মিলন ঘটে যুদ্ধ জয় করা এক জিনিস আর যুদ্ধবিধ্বস্ত একটা দেশকে পুনর্গঠন করা আর এক জিনিস সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের স্বাভাবিক জীবনে ফিরে আসাটাও ছিল একটা বিরাট চ্যালেঞ্জ অবশ্যই নয় মাসের ভয়ঙ্কর অভিজ্ঞতা চোখের সামনে সহযোদ্ধাদের মৃত্যু দেখা এই মানসিক যন্ত্রণা বা চ্রমা থেকে বেরিয়ে আসাটা সহজ ছিল না তাদের অনেকেরই জীবনার আগের মতো থাকেনি দেশে ফিরে দেবেশ দেখে তার গ্রামের সেই মুসলিম প্রতিবেশী যার কাছে তারা বাড়িঘর আমানত রেখে গিয়েছিলেন তিনি সব কিছু অক্ষত অবস্থায় তাদের ফিরিয়ে দেন সে বিশ্বস্ততার গল্পটা হ্যাঁ এই গল্পটা যুদ্ধের সব বহাবহতার মাঝেও এক আলোর মতো এটাই প্রমাণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল অসাম্প্রদায়িক ২৪শে জানুয়ারি ১৯৭২ বাহাত্তর সিরাজগঞ্জে অস্ত্র জমা দেওয়ার মাধ্যমে দেবেশচন্দ্র সান্নালের মুক্তিযুদ্ধা জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে তারপর এরপর সে আবার স্কুলে ফিরে যায় নবম শ্রেণীতে ভর্তি হয়ে নতুন করে জীবন শুরু করে ভাবা যায় যে ছেলেটা কয়েক সপ্তাহ আগে রণাঙ্গনে যুদ্ধ করছিল সে আবার স্কুলের বেঞ্চে ফিরে এসেছে অবিশ্বাস্য এক যাত্রা একজন কিশোরের স্কুল থেকে যুদ্ধের ময়দান এবং আবার স্কুলে ফিরে এসে আসার এই যাত্রাটা সত্যি মানে অবিশ্বাস্য ভয় অনিশ্চয়তা আর অমানবিক পরিস্থিতি মোকাবেলা করে সে একজন বিজয়ী যোদ্ধা হিসেবে কৈশোরে ফিরে এসেছিল তার গল্পটা শুধু একজন ব্যক্তির নয় এটা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়ে যাওয়া অগণিত কিশোর মুক্তিযোদ্ধার ত্যাগের প্রতীক ঠিক যারা তাদের কৈশোর তাদের শৈশব সব কিছু উৎসর্গ করেছিল একটি স্বাধীন দেশের জন্য তাদের অনেকেই আর ঘরে ফিরতে পারেনি এই স্মৃতি কথাটা আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখায় আমরা যেমন যুদ্ধের নৃশংসতা দেখি তেমনি দেখি এক কিশোরের অসামান্য মানবিকতার বোধ যেমন শত্রুপক্ষের সাধারণ সদস্যদেরও প্রাণ ভিক্ষা দেওয়া হ্যাঁ আমাদের শেষ প্রশ্নটা এখানেই একটি জাতির সবচেয়ে অন্ধকার সময়ে একজন কিশোরের এমন নৈতিক দৃঢ়তা যুদ্ধ এবং মানবতা সম্পর্কে আমাদের কী নতুন করে ভাবতে শেখায়